Sunday Suspense Shudu Matro Mirchi 98.3 Whose was it? He's who is gone. Who shall have it? He who will come. Where was the sun? Over the oak. Where was the shadow? Under the elm. How was it stepped? North by 10 and by 10, East by 5 and by 5, South by 2 and by 2, West by 1 and by 1, and so under. What shall we give for it? All that is ours. Why should we give it? For the sake of the trust. <laughs> well done. A happy birthday, Reginald, my boy. Thank you, Father. বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য স্যার আথর কনেন ডোয়েলের লেখা শারলক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য মাস্ক্রেভ রিচুয়াল সম্ভবত পৃথিবীর সবথেকে জনপ্রিয় গোয়েন্দা শারলক হোমসের স্রষ্টা স্যার আথার ইগনেশিয়াস কনেন ডয়েলের জন্ম বাইশে মে আঠেরোশো সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারা শহরে ডাক্তারি পড়ে থাকলেও ছাত্রাবস্থাতেই গল্প লেখা শুরু করেন শার্লক হোমসের আত্মপ্রকাশ বিটেন্স ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় আঠেরোশো সালে প্রথম প্রকাশিত গল্প আ স্টারি ইন স্কালেট আজকের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য মাসগ্রেভ রিচুয়াল স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হয় আঠেরোশো সালের মে মাসে প্রধান চরিত্রে শার্ল অক হোমস ডক্টর ওয়াটসন এবং রেজিনাল মাসগ্রেভ গল্প পাঠে দীপ শলক হোমসের ভূমিকায় মীর গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্যাস্ক্রেভ রিচুয়াল আমার বন্ধু শোমস এর চরিত্রের একটি অদ্ভুত দিক হল তার অপরিচ্ছন্নতা আমিও যে সব ব্যাপারে চুট চটির মধ্যে তামাক আর দেওয়ালে ছুরি দিয়ে গেঁথে রাখা জরুরি চিঠি শ্যালোকের এই অভ্যেস দেখলে আর নিজেকে খুব একটা অপরিচ্ছন্ন মনে হয় না তবে শেয়ালকের সবথেকে খারাপ অভ্যেস বন্ধ ঘরের ভেতরে বসে বন্দুক দিয়ে টার্গেট প্র্যাকটিস অন্য অনেক ব্যাপারে নিয়ম না মানলেও আমার মতে বন্দুক পিস্তল একমাত্র খোলা আকাশের নিচেই চালানো উচিত আর বারুদের কটু গন্ধ আর দেওয়ালে গুলির ফোটো দুটোর কোনোটাতেই ঘরের শ্রীবৃদ্ধি হয় না তবে বন্দুক না চালালেও যে বেকার স্ট্রিটে আমাদের ঘর খুব সুন্দর দেখতে ছিল তা নয় ঘরে সর্বত্র নানান ধরনের রাসায়নিক পদার্থ ছড়ানো কিন্তু তার থেকেও বেশি আপত্তিকর লাগতো আমার কাগজ জমিয়ে রাখার অভ্যেস কোনো রকম কাগজ কিছুতেই ফেলতে দেবে না কেস সঙ্গে জড়িত কোনো কাগজ হলে তো নয় বছরে একবার বহু কষ্টে সারা বছর ধরে জমানোর সব কাগজ সে গুছিয়ে ফাইলে সাজিয়ে রাখত কিন্তু ওই না না নেই কেন বলো তাহলে ঘরটা গোছ যাচ্ছি তাই অবস্থা হয়ে যাচ্ছে ওঠো ওঠো বড্ড জ্বালাও তুমি मुखे गजगज करते शेलक निजे घर गलट बड़ टीनर बक्स नहीं बक्सर सामने बस ढाकना खुल्लो भेतरे उ देखल बर्धे भर्ती बाहुल्लज ही रही गोछा गोछा कागज थी दिए बाधा আমি বাক্সের ভিতরে তাকিয়া দেখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল তুমি ঢোকাতে নয় এগুলো কি তোমার প্রথম দিককার মামলা হম এসব মামলা যে সময়কার তখন তো আর আমার এত ভালো একজন বায়োগ্রাফার ছিল না তাই এই কথা কেউ জানে না এই যে কিন্তু ছিল তবে এইটা বাক্সের ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বাইরে বার করে আমার সামনে ধরল এইটা সত্যি দারুণ একটা মামলা ছিল কাঠের বাক্সের ভেতর থেকে শেয়ালক বার করল হল হয়ে যাওয়া খুব একটা কাগজ আমি জিজ্ঞেস করলাম কি মামলা কথা তো আমি জানি না কি হয়েছিল শেয়ালকের মুখে আবার একটা দুষ্টু হাসি মেকআপ গল্প শোনাব না ঘর পরিষ্কার করবো আচ্ছা ঠিক আছে ঘর না প্রথম লন্ডনে আসি তখন আমি বিশেষ নেই দিন ঘরে বসে পড়া করতাম মাঝে মধ্যে কলেজের পুরোনো বন্ধুদের মাধ্যমে আমার কাছে একাত্র জন মক্কেল আসতেন লন্ডনে আসার পর এই মাস গ্রেভ কেসটা ছিল আমার চিনতাম বড়লোক বাপের ছেলে তা চেহারা জামা কাপড় সবকিছু থেকেই বোঝা যায় আচ্ছা মাসগ্রেভ মানে নর্থ ইংল্যান্ডের মাসগ্রেভ পরিবারের ছেলে হ্যাঁ কিন্তু রেজিনাল্ডরা ছিল ওদের একটু দুঃসম্পর্কের আত্মীয় কলেজের পর আমাদের দুজনের মধ্যে খুব একটা যোগাযোগ ছিল না হঠাৎ একদিন সে একদিনে আমার ফ্ল্যাটে এসে হাজির আরে কি খবর আসতে পারি হ্যাঁ এসো বসো তারপর বলো কি খবর হঠাৎ আমার কাছে কি মনে করে বাবার মারা যাওয়ার খবরটা নিশ্চয়ই পেয়েছো হুম দু বছর আগে ओपर थे सम्पत्ति देखना डिस्ट्रिक्ट एडमिन क्या चूड़ान व्यस्तता खबर बोलो तुम्हें तदंत करा जो क्या कर द्लीजेदी हर्लस्टोने एक अद्भुत घटना घटे जान तो बुझते ही तो हाथ नहीं তাই এরকম একটা সুযোগ পেতে পারি শুনে হয়তো জানো আমি বিয়ে করিনি যে প্রচুর বাকর না থাকলে ঠিক সামলানো যায় না আমাদের এখন কাজের লোক সর্বসা করলে তেরো জন তাদের মধ্যে সবথেকে পুরনো আমাদের বাটলা ব্রান্টন। প্রায় চল্লিশ বছর রয়েছে বাবার সময় কাজে ঢুকেছিল তার আগে কোথায়টা গ্রামের স্কুলে পড়াতো না কী সব করতো যাকে শিক্ষিত লোক চার পাঁচটা ভাষা বলতে পারে আমরা ভেবেছিলাম এরম একজন মানুষের বাটলারের কাজ ভালো লাগবে না বেশি দিন। কিন্তু ওর তরফ থেকে আমরা দিন কোনো আপত্তি বা কোনো রকম কোনো ইঙ্গিত পাইনি কাজটাও খুব ভালো করে কিন্তু ব্রান্টনের একটাই দোষ মেয়ে দোষ যতদিন বউ ছিল সে ঠিক ওকে সামলে রাখত কিন্তু বউ মারা যাওয়ার পর থেকে আমাদের একেবারে হয়রানির একশেষ হচ্ছে চতুর্দিকে নানা রকম কিচ্ছা কেলেঙ্কারি মানে আমাদের বাড়িতেই কাজ করে রিচেল হাউলস বলে একটি মেয়ে শুনলাম ব্রান্টনের নাকি তাকে খুব পছন্দ আমার মনে হলো হয়তো এবার বিয়ে করবে আর আমি বেঁচে যাবো ও মা কয়েকদিন পরে দেখি তাকে ছেড়ে গেম গেমকিপারের মেয়ে জ্যানেটকে নিয়ে পড়েছে এমনিতে খুব ভালো মেয়ে কিন্তু প্রচন্ড রাগী কয়েকদিন হাঁড়িমুখ করে ঘুরে বেড়াল তারপর নিজেকে সামলে নিল কিন্তু এর পরে ব্রান্টন যে ঘটনাটা ঘটালো তাতে আমার ওকে চাকরি থেকে বার করে দেওয়া ছাড়া আর কোন উপায় রইল না লাস্ট থার্স ডে আমি ডিনার করার পর ফস্করে এক কাপ কফি খেয়ে বসলাম ব্যাস ঘুমের দফা রফা प्राय रूटो पर्त ए पासपाश को जो देखल घुमे को सम्भवन नहीं तक ठीक कर लगे बी पढ़ी कंटू जो नवेल पढ़ा फेलेज रूमे तछाना उठे से आते गलमार बेडरूम थे बड़िए सीढ़ी दिए नीचे नेमे लाइब्रेर पेड़ एक लम्बा करिडर शेषेल रूम अभी देखी लाइब्रेर दरजा फाँक और भेतरे आलो जल से প্রথম মনে হলো চোর লাইব্রেরির দরজার কাছে দেওয়ালে একটা আগেকার দিনের কুঠার টাঙনো ছিল আমি সেইটা হাতে নিয়ে লাইব্রেরিতে ঢুকে দেখি ব্রামটন দিকে পিঠ করে একটা চেয়ারে বসে কোলের ওপর একটা ম্যাপ খোলা রয়েছে কয়েক মুহূর্ত পরে ও চেয়ার থেকে উঠলো উঠে একটা দেরাজ খুলে তার থেকে একটা কাগজ বার করলো गज पे भाव ब्रांटन जख खेल दुकिया ब्रांटनार विश्वास तुम्हें सूझोग हलस्टोन झेड़े चले जा ও কিছু একটা বলবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে আমি ভেবেছিলাম হয়তো কোনো গোপন নথি বার করে দেখছে কিন্তু কাছে গিয়ে দেখি তেমন কিছুই নয় এটা হলো মাসক্রিভ রিচুয়াল প্রশ্ন উত্তরগুলো। ওটা আমাদের বাড়ির একটা অদ্ভুত ট্রেডিশন জানো ওই আঠেরো বছর বয়স হলে একটা সেরেমনির মতো হয় যেখানে বাড়ির বড় কেউ প্রশ্নগুলো করেন আর যে আঠেরোই পা দিল তাকে উত্তরগুলো দিতে হয় যাই হোক আমি কাগজপত্রগুলো আবার চাবি দিয়ে লাইব্রেরি থেকে বেরোতে যাব দেখি ব্রাম্টন দরজায় দাঁড়িয়ে আছে স্যার স্যার আমার এইভাবে চাকরি থেকে বরখাস্ত করবেন না স্যার আমি আমি কোথাও মুখ দেখাতে পারব না স্যার আমাকে আমাকে দয়া করে একটা সময় দিই এক মাসের নোটিস তারপর আমি চলে যাবেনা স্যার কেউ ঠিক আছে তুমি যখন বলছ আমি তোমায় একটু সময় দিলাম কিন্তু এক মাস বড্ড বাড়াবাড়ি এক সপ্তাহ সময় দিলাম জিনিসপত্র গুছিয়ে না মাত্র এক সপ্তাহ অন্তত দু সপ্তাহ সময় যদি স্যার আপনি एक सप्ताह ब्रान्टन तरह एक घंटा तुम्हारी देखी पुलिस डाकब्र्टन आजा नीचु कोरे एर पोरीर ब्रांटन क्रुटि कृत्य दिन ब्रान्ट जगह ब्रेकफास नहीं रेचल ता देखे कैमन एक मुखटा फैकशे जिज्ञेस कर ल শরীর খারাপ কিনা সে বলল যে খারাপ ছিল কিন্তু এখন সে ঠিক আছে কিন্তু কোথায় জিজ্ঞেস করাতে সে যেন কেমন একটা হয়ে গেল চলে গেছে মানে কোথায় চলে গেছে আমি জানি না কেউ জানে না চলে গেছে রিচেল অজ্ঞান হয়ে গেল আমি ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করলাম কিন্তু অনেক খোঁজ খবর ব্যাপারে কিছুই জানা গেল না। আগের রাতে ওর নিজের বিছানায় জামা কাপড় ঘড়ি টাকা সবই ওর ঘরে রয়েছে নেই শুধু দুটো জিনিস ও সাধারণত যে কালো স্যুটটা পরত আর ওর চোটি এই দুটো জিনিস বাড়িতে নেই ওর বুট আলমারির ভেতরেই ছিল কিন্তু আস্ত একটা মানুষ তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজা হলো তো বিরাট বাড়ি কাজে সময় লাগল কিন্তু টিকিটিও পাওয়া গেল না। এদিকে এক নতুন বিপত্তি ওই রেচেল মেয়েটি সেদিন হিস্টরিক্যাল হয়ে যাওয়ার পরে নিজের ঘরেই ছিল বিশ্রাম করছিল ওর জন্য একটা নার্স রাখা হয়েছিল ব্রান্টনের অন্তর্ধানের তিন দিন পর সকালবেলা দেখা গেল তার পায়েরাপ জানলা থেকে যায় আমাদের স্টেটের পুকুর পর্যন্ত পুকুরটা যে খুব গভীর তা নয় কিন্তু একজন অশক্ত মানুষের পক্ষে তার মধ্যে ডুবে যাওয়া কিছুই আশ্চর্য নয় আমি ভাবলাম রেচেল হয়তো আত্মহত্যা করেছে পুকুরে ডুবুরি তার দেহ পাওয়া গেল না কিন্তু একটা জিনিস পুকুর থেকে থলি। থলির তোবড়ানো কয়েকটা মোর্চে ধরা ধাতুর টুকরো আর কয়েকটা রঙিন পাথর কিন্তু ব্রান্টন অথবা রেচেলের সেই দিন থেকে আর কোনো খবর নেই পুলিশও খুঁজে বার করতে পারেনি তুমি শেষ আচ্ছা যে তোমার বাটলার দেখছিল দেখছিলি কবিতাটা হ্যাঁ ওটা আমার দেখা দরকার সে আমি দেখাতেই পারি সঙ্গে নিয়েও এসেছি কিন্তু ওটার মানে কেউ জানে না প্রজন্মের পর প্রজন্ম মানে না বুঝেই আউড়ে চলেছে বাক্সের ভেতরের কাগজটা দিকে এগিয়ে দিল এই হলো সেই কাগজটা আমি দেখি কাগজের উপর কয়েক লাইন প্রশ্ন উত্তর লেখা হু শ্যাল হ্যাভ ইট হি হু উইল How was it stepped north by ten and ten, east by five and five, south by two and two, west by one and one, and so under? What shall we give for it, all that is ours? Why should we give it? For the sake of the trust. এর মনে হয়। আরো একটা ধাঁধা এর উত্তর বার করতে পারলে বোধহয় তোমার বাটলার আর কাজের লোকের রহস্য সমাধানও হয়ে যাবে রেজেনাল্ড মানে তুমি বলছো দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু এটার তো কোন মানেই নেই মানে আছে মানে আছে আর ব্রান্টন মানে বুঝেছিল যে রাতে তুমি ওকে ধরেছিলে লাইব্রেরিতে তার আগেও বোধ হয় ও এই কাগজটা দেখেছিল সে দেখে থাকতেই পারে এটা খুব একটা গোপনীয় কিছু নয় কাজেই লুকিয়ে যে রাখা হতো তাও নয় ব্রান্টন এর মানেটা বুঝতে পেরেছিল আচ্ছা যখন তুমি ঘরে ঢোকো তখন ওর কোলে একটা ম্যাপ ছিল তাই না ইয়েস আমাকে দেখেই সেটা পকেটে ঢুকিয়ে ফেলল কিন্তু তার সঙ্গে এটার সম্পর্ক কি छोट दि पुरो दर्जारोलश सात लेखा बटे विशेषज्ञ सबाई बहुत कड़ी बर्गा पाथर का देखे बोझा जा बाड़ीटा बस पुरनो লোকে এখন থাকে নতুন দিকটায় বাড়ির পুরোনো দিকটা এখন প্রধানত স্টোর হাউস আর সেলার হিসেবে ব্যবহার করা হয় যে পুকুরের কথা বলেছিল রেজোনাল্ড সেটা বাড়ি থেকে দুশো গজ দূরে আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে বাটলারের অন্তর্ধান কাজের লোকের অন্তর্ধান আর এই ধাধা এগুলো তিনটে আলাদা রহস্য নয় একটাই ব্রান্টন এই কাগজটা নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছিল निश्चय से मध्य एम खुजे पेट ग्रेवरा पायन एक लाभ होते कि पड़े मन होर मध्य दिए कि रास्ता बोझान आस बैन एंड बैन इस्ट बैंडाइल बोध है डरकशन এই ডিরেকশন ধরে চললে একটা কিছু জিনিস পাওয়া যাবে এমন একটা কিছু যেটা লুকিয়ে রাখতে মাসগ্রেভরা নিজেদের সব কিছুর বলিদান দিতে প্রস্তুত হোয়াট শ্যাল উই গিভ ফর ইট ইজ আজ ধাঁধার শুরু দুটো গাছ দিয়ে একটা ওক আর একটা অ্যাল ওকটা খুঁজে পেতে কোনো অসুবিধেই হলো না একেবারে বাড়ির সামনে বিশাল বড় পুরনো একটা ওক সেটা দেখে আমি রেজনালকে বললাম আচ্ছা ধাধাটা যখন লেখা তখন বোধ ওই গাছটা ছিল ওটা যায়। তারপর কেটে সাফ করে দেওয়া হয়েছে আচ্ছা সেটা কোথায় ছিল জায়গাটা মনে আছে হ্যাঁ হ্যাঁ তা কেন থাকবে না জায়গাটা আমায় দেখাও তো রেজনালড আমায় নিয়ে গেল গাছের গুঁড়ি কেটে ফেলা হলেও যেখানে সেটা ছিল সেখানে মাটিতে একটা গর্ত রয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম গাছটা কত উঁচু ছিল সেটা জানার কোনো উপায় নেই নিশ্চয়ই আমি তোমায় এক্স্যাক্ট হাইট বলে দিতে পারি চৌষট্টি ফুট এতটা নিশ্চিতভাবে তুমি বলছো কী করে ছোটোবেলায় অঙ্কের মাস্টার মশাই আমায় ট্রিগ্নোমেট্রি শিখিয়েছিলেন কিভাবে ছায়া থেকে একটা জিনিসের হাইট মাপা যায় সেটা প্র্যাকটিস করতে গিয়ে আমি এস্টেটের প্রত্যেকটি গাছের হাইট মেপে ফেলেছিলাম আচ্ছা তোমার বাটলার তোমার কাছে গাছের হাইট জানতে চায়নি আমার প্রশ্ন শুনে রেজেনাল্ড অবাকভাবে আমার দিকে তাকালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চেয়ে ছিল জানতে রাইট কয়েক মাস আগেই ইনফ্যাক্ট এই খবরটাই আমার দরকার ছিল ওয়াটসন কারণ এর থেকে প্রমাণ হল যে আমি ঠিক রাস্তায় এ আমি আকাশের দিকে তাকালাম সূর্য ঢলতে শুরু করেছে আর আন্দাজ এক ঘন্টায় আমার মনে হলো সূর্য ওক গাছের মাথাটা ছোঁবে কবিতায় ছিল ওয়ে ওয়াজ দ্য সান ওভার দি ওক এই একটি শর্ত তাহলে পূরণ হলো এদিকে এলম গাছের ছায়া মানে নিশ্চয়ই ছায়ার একেবারে শেষ প্রান্ত সেইটাই খুঁজে বার করা বাকি কিন্তু গাছটাই তো নেই এর তুমি করলে কি করে আমার বিশ্বাস ছিল ব্রান্টন যখন পেরেছে তখন আমিও পারবো। ওয়াটসন আমি একটা ছ ফুট লম্বা লাঠি জোগাড় করলাম করে সেটাকে মাটিতে বসিয়ে সেটা ছায়াটা মাপলাম ছায়া ন ফুট লম্বা এরপর তো সোজা হিসেব ছ ফুটের লাঠির যদি ন ফুটের ছায়া হয় তাহলে চৌষট্টি ফুটের গাছের ছায়া হবে ছিয়ানব্বই ফুট মাইডিয়া ওয়াটসন खुटी देखी जेखने खुँटी बसा ठीक थी, दो इंची दूरे खुटी प्रा शिकारी कूकुर जो शिकार गंध पार अवस्था तक ठीक से সেখান থেকে হাতে একটা ক্যাম্পাস নিয়ে বাকি রাস্তাটা খুঁজে পাওয়া তো সহজ নর্থ বাই টেন্ডতে আমরা বাড়ির অংশের একটি পাথরে বাঁধানো প্যাসেজের মধ্যে ঢুকে পড়লাম বিকেলের পরন্ত রোদ প্যাসেজের মেঝের পাথরে পড়েছে দেখে বোঝা যাচ্ছে পাথরগুলো খুবই পুরনো কিন্তু সেগুলোকে যে সরানো হয়েছে তার কোনো চিহ্ন নেই আমি ভাবলাম আমার হয়তো ভুল হয়েছে কিন্তু পাথরের ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম অন্ধকার স্যালারের কোণে একটা পিপের ওপর রাখা ছিল একটা লণ্ঠন আমি দেশলাই ধরিয়ে সেটা জ্বালালাম আর কোনো সন্দেহ রইল না আমার যে এবার আমরা ঠিক জায়গায় পৌঁছেছি এটাও বুঝতে পারছিলাম যে কয়েকদিন আগে অন্য কেউ এখানে এসেছিল সেলারে কাঠ কয়লা এই জাতীয় জিনিস রাখা হতো কিন্তু সেগুলো সব দুধারে সরিয়ে রেখেছে কেউ ঘরের পাথরের মেজে দেখা যাচ্ছে আর ঠিক মেঝের মাঝখানে যে পাথরটা তার থেকে বেরিয়ে রয়েছে একটা মোটা লোহার আংটা আংটার সঙ্গে বাঁধা একটা পশমের মাফলার সেটা যে ব্রান্টনের তার রেজিনাল দেখে আমরা পুলিশকে ডেকে পাঠালাম তারপর তাদের সাহায্যে একটা গর্ত। আর ভেতরে একেবারে নিশ্চিদ্র অন্ধকার রেজিনাল্ট গর্তের মধ্যে লন্ডনটা নামিয়ে দিতে আমরা দেখতে পেলাম সেটা আসলে একটা ছোট ঘর সাত ফুট গভীর আর আট ফুট মতো চওড়া তার একদিকে একটা কাঠের বাক্স ডালা খোলা ডালায় একটা চাবির ফুটো ছিল তার থেকে বেরিয়ে আছে একটা বিশাল বড় পুরনো চাবি বাক্সটা বাইরে বার করা হতে আমি দেখলাম তার ভেতরে জরুরি ছিল বাক্সের পাশে যেটা পাওয়া গেল একটি পুরুষ মানুষের মৃতদেহ পরনে কালো স্যুট হাত দুটো অদ্ভুত ভাবে উপরের দিকে তোলা কিন্তু তার সেটা কি এবং কোথায় ওই কটা পুরনো কয়নের জন্য কেউ এত পরিশ্রম করবে বলে তো মনে হয় না আর দ্বিতীয় ব্রান্টনকে তো পাওয়া গেল কিন্তু রেচল কোথায় তারপর তুমি তো জানোসব ক্ষেত্রে আমি কিভাবে কাজ করি ব্রান্টনের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে কি করতাম সেটাই ভাববার চেষ্টা করলাম ও ধাধার মানে বার করে ফেলেছিল ঘরটাও খুঁজে বার করে ফেলেছিল কিন্তু তার ওপরের পাথরটা একজন মানুষের পক্ষে সরানো সম্ভব নয় আমাকে দুজন পুলিশ কনস্টেবল সাহায্য নিতে হয় কিন্তু ব্রান্টন কার সাহায্য নিত এখন কে ছিল বাড়িতে যার কাছ থেকে সাহায্য চাইলে সে সাহায্য করতই এবং কাউকে বলতো না রেচেল সত্যি ভালোবেসে ছিল ওয়াটসন তাই ব্রান্টন তাকে প্রত্যাখ্যান করে থাকলেও মিষ্টি কথায় তাকে ভুলিয়ে দেওয়া ওর পক্ষে খুব শক্ত কাজ হতো না কিন্তু ব্রান্টন আর রেচেল মিলে ওই অত বড় পাথরটা সরাতে পারত এক্সেলেন্ট কোয়েশ্চেন এই প্রশ্ন আমার মাথাতেও এসেছিল আমায় যে দুজন কনস্টেবল সাহায্য করেছিলেন তাদের বিশাল চেহারা ব্রান্টন বা রিচুয়েল কারুরি গায়ে প্রচন্ড জোর ছিল বলে আমার তো মনে হয়নি কিন্তু ঘরের চারপাশে আমি দেখলাম অনেকগুলো কাঠের টুকরো ছড়ানো রয়েছে সেগুলোর কয়েকটা হাতে তুলে নিতেই আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম একটা ফুটতিনেক মতো লম্বা কাঠের টুকরোর একটা দিক ব্যাঙ্কা আরো কয়েকটা কাঠের টুকরোর খানিকটা কেমন যেন থেতলে গেছে ওরা নিশ্চয়ই পাথরটা একটু করে তুলে ফাঁকের মধ্যে গুঁজেছিল ভেতরে নেমেছিল কিন্তু তাহলে মারা গেল কিভাবেছো তো রেচল ব্রান্টেন মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল কিন্তু ব্রান্টেনের কাছে সে ছিল শুধুই সাময়িক একটা টাইম। কি সত্যি সত্যি ব্রান্টনকে ক্ষমা করতে পেরেছিল ওই গর্তের মধ্যে যখন ব্রান্টন ঢুকেছিল তখন কি তার মনে হয়নি যে এই হচ্ছে তার প্রতিশোধ নেওয়ার সব থেকে ভালো সুযোগ বাড়ির তলায় স্যালার তার ওপর পাথর চাপা পাথরের দেওয়াল মোটা কাঠের দরজা দেখোসন ওখান থেকে তুমি যতই চিৎকার হতে পারে সেই জন্যই পরের দিন সকালে রেচেল ওই রকম হিস্টারিক্যাল হয়ে পড়ে বেশ রেচেল না হয় করেছে কিন্তু অন্য রহস্যটা মানে এত কিছু করে কোন জিনিসটা লুকিয়ে রাখা হয়েছিল ওই গর্তের ভেতরে এই প্রশ্নের উত্তর পেতে আর একটু সময় লাগলো লাশ বের করে নিয়ে যাওয়ার পর রেজিনাল্ড বসে বাক্সের ভেতরে যে গিয়েছিল সেগুলো দেখছিল হ্যাঁ হয়ে গেছে কিন্তু দেখো না এখনো পড়া যাচ্ছে সে তো আমার কাছেই আছে কিন্তু কেন কারণ চার্লস দা ফার্স্টের আরো একটা জিনিস তোমার কাছে রয়েছে রেজেনাল্ড কি জিনিস আগে ব্যাগটা দেখা দরকার এক্ষুনি এক্ষুনি রেজেনাল্ড এক্ষুনি চার্লস দ্য ফার্স্টের রাজত্বকালে ইংল্যান্ডে সিভিল ওয়ার হয় ওয়াটসন দুই জানো নিশ্চয়ই রাজার বিরুদ্ধে অলিভার ক্রমওয়েল এবং তার সমর্থক যাদের বলা হতো রাউন্ড হেড অন্যদিকে রাজার সমর্থক যাদের বলা হতো ক্যাভেলিয়ার এই ক্যাভেলিয়ারের প্রধান এবং চার্লসের একেবারে ডান হাত ছিলেন রেজিনাল্ডের পূর্বপুরুষ স্যার র্যালফ মাসক্রেভ কিন্তু শেষ রক্ষা হলো না ক্রমওয়েলের নিউ মডেল আর্মির কাছে চার্লস হারলেন এবং তাঁর গরদান গেল চার্লস মৃত্যুর পরেও কয়েক পাশ রাজ পরিবার ইংল্যান্ডেই ছিল দেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার আগে তারা নিজেদের অনেক মূল্যবান এমনই একটি জিনিস আচ্ছা বুঝেছি কিন্তু জিনিসটা কি ওই দমড়ানো মোচড়ানো ধাতুর যে টুকরো গুলো সেগুলো কোনো সাধারণ ধাতু নয় সোনার তৈরি আর আস্ত অবস্থায় ওই জিনিসটা মুকুটের যে কি হয় তা কেউ জানে না এতদিন ভাবা হতো তা হয়তো পার্লামেন্টে বিক্রি করে দিয়েছে কিন্তু এবার তো বোঝাই যাচ্ছে যে তার বিশ্বস্ত ক্যাভেলিয়া এতদিন লুকিয়ে রেখেছিলেন মুকুটটা তাই জন্য ওই লাইন দুটো Whose was it? His who is gone. Who shall have it? He who will come. Correct Watson. His who is gone. money Charles the first. And he who will come. Manne taari thele. Charles the second. So, once Charles the second will come back to the king, do not say that he will come back to the king. This time, Watson doesn't say that he will come back to the king. মুকুটটা এখন চাইলে গিয়ে দেখে আসতে পারো ওটা নিজেদের কাছে রাখতে বেচারা রেজেন্ড কে অনেক ঝক্কি পোয়াতে হয়েছে আর রেচেল আমার ধারণা সে পরের দিনই পালিয়েছিল ওয়াটসন এখন আসে বোধহয় ইংল্যান্ডেও নেই চার্লসের ছেলে দেশে ফিরে এলেও রেচল আর এই দেশে ফিরবে বলে তো আমার মনে হয় না সে আজ শুনলেন শারলক হোমসের কাহিনী দ্যূল চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি রেচেল অয়ন্তিকা গল্পের অনুবাদ রেডিও রূপান্তর গল্প পাঠে রেজিনাল্ড মাসগ্রেভের বাবা ডক্টর ওয়াটসনের ভূমিকায় গ্রহণ এবং পর্ব পরিচালনায় ধনী পরিকল্পনা এবং আবহ সঙ্গীত শুভরীপ সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন অ্যাস্টারিস্ক শেষ হল শার্লক হোমসের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাস্ক্রিভ রিচুয়াল আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স